আগেকার মতো আবার সঙ্গে উপস্থিত হয়েছি ইসলাম আকিদার আরেকটি পর্ব এ পর্ব যা থাকছে সেটা আরেকটি শাব্দিক সমস্যা যে এমন বলা যে আশা আল্লাহ যে আপনি আল্লাহ এবং ফাল যে তোমরা আল্লাহ শরীফ বানাবে না জেনে শুনে এটার ব্যাখ্যায় আব্বাস বলেছিলেন যে আমদাদ মানে সিরক এবং তিনি বলেছেন এই সিদ যে কেউ তার সাথে কি এমন বলা যে আল্লাহ এবং আপনি চেয়েছেন বলে কাজটা হয়েছে এরকম বলা সির্ক তাইলে এটা আব্বাস আল ইন তিনি ধরে নিয়েছেন তোমরা কখনো এরকম বলবে না যে আল্লাহ চেয়েছেন এবং মুহম্মদ চেয়েছেন তাই কাজটা হয়েছে এরকম বলবে না এরকম বলা নিশিৎ বরং কি বলবে মাশা কাছে একবার এসে বললেন ইন্ কুমথুন যে তোমরা তো শিরিক করো ইন্থু শিখুন তোমরা আল্লাহ শরিক দাঁড় করো শিরিক করো হ্যাঁ তোমরা কেমন বলো বলো আল্লাহ রাশিদ যে আল্লাহ এবং আপনি চেয়েছেন তাই হয়েছে এরকম বলে থাকুক এবং তোমরা বলে থাকো যখন তোমরা কসম খেতে যাবে তখন বলবে ওয়ারবিল কাবা কাবার প্রতি পালকের কসম এবং বলবে মার্শা আল্লাহ ইথা এমন বলবেন আল্লাহ চেয়েছেন অতপর আপনি চেয়েছেন এরকম বলবে ওয়া দিয়ে বলবে না এবং ও এইগুলা ব্যবহার করবে না যেগুলো সমান্তরাল বোঝায় হ্যাঁ চার নম্বর আরেকটি হাদিস এটার প্রমাণ আবদুল্লাহ আব্বাস হাদিস তিনি বলেন এক ব্যক্তি এসে বললেন ইয়ার সুরশিদ আল্লাহ রসুল আল্লাহ এবং আপনি চেয়েছেন বলে কাজটা হয়েছে তখন রসুল আমাকে বরং বলবে মার্শা আল্লাহ যা আল্লাহ ভাবে চেয়েছেন বলে কাজ হয়েছে অন্য বর্ণনে এসেছে তিনি বললেন জালথার তুমি তো আল্লাহ শরিক বানিয়ে ফেলেছ তুমি বলবে মার্শা আল্লাহ সেইভাবে আমাদেরকে বলতে হবে যে একক ভাবে আল্লাহ ইচ্ছার সাথে সম্পৃক্ত করতে হবে এখন কথা হচ্ছে যে এই যে তিয়া নিষেধ করা হয় সেটার আসল উদ্দেশ্য কি এক নম্বর হচ্ছে এতে করে আল্লাহর সাথে বেদেবী যে শাব্দিকভাবে যে আল্ পাশাপাশি অন্যকে রাখলেন এতে করে সিরিক হয়ে যাচ্ছে যে শাব্দিক ভাবে শিরিক হয়ে যাচ্ছে যেটা ছোট শিক এবং এতে করে তখন তো বড় সির্ক হয়ে যাবে কিন্তু শাব্দিক সিরিক করতে করতে আপনার বাস্তবে সিরিকে দিকে শেষ পৌঁছে যাবে তাইলে একটা হচ্ছে আল্লাহর সাথে বেঁধে আরেকটা এটা আপনার ছোট সিরকে এবং বড় সিরিকে দাহ যে একক ভাবে আল্লাহ চেয়েছেন এটা হচ্ছে সর্বোত্তম পন্থা যেটা তোফাইল হাদ হাদিসের মধ্যে আমরা দেখতে পেয়েছি তোফাইল আর হাদিসের মধ্যে তিনি বলেছেন যে রসুল বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ চেয়েছেন অথবা মুখ চেয়েছে যেটা হোজাই পাইবানের মধ্যে বলা হয়েছে যে রসুল বললেন তোমরা বলবে না মাসা আল্লাহবাস আফরান যে আল্লাহ এবং অমুক চেয়েছে এটা বলবে না বরং এখন কথা যে ওয়াউদি দি আরবিতে এবং সুম্যের মধ্যে পার্থক্য গিয়ে এটা আগেও বলা হয়েছে ওয়া এবং সুমার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি বলা যে আল্লাহ এবং আপনি চেয়েছেন এইখানে ওয়ার অর্থ হ্যাঁ যে সমান্তরাল বোঝায় কিন্তু থুম্মা সমান্তরাল বোঝায় না থুমা অথপর বোঝায় মানে পজিশনে ব্যসকম বোঝায় এবং হ্যাঁ কাজের মধ্যে সমান বা অংশীদারিত্ব বোঝায় না সুতরাং বেশ কম এইখানে হয়েছে আয়তের মধ্যে উন ইহা আল্লাহুল যে তোমরা যা চাও তা কার্যকরী নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে যিনি সর্ব জগতের প্রতি পালক তাইলে মানুষের আলিম হাকিমান নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বজনা এবং তিনি সুকৌশলী বা প্রজ্ঞাময় আহ আমরা বুঝতে পারলাম যে আপনার চাওয়াটাকে কখনো সমান্তরাল করা যাবে না আল্লাহর চাওয়া এবং বান্দার চাওয়াকে বরং অধীন করা এটা হচ্ছে নিয়ম না হয় সিরিকে পর্যায়ে চলে যাবে আল্লাহ এই পার্থক্য গুলা পূজার দান করুন এবং আমাদেরকে সিরিক থেকে রক্ষা করুন বা সাল্লাহ আলীরা মহম্মদ